أعوذ بالله من الشيطان الرجيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون ইন আলহামদুলিল্লাহ আলা সলাতম আম্মা বাদ। আল্লাহ সুবাহ পবিত্র কালামে মজিদ ইরশাদ করেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের জন্য অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে মাক্রোসার মতো সে ঘর বানায় আর ঘরের মধ্যে মাক্রসার ঘরই সবচেয়ে দুর্বল যদি তারা জানত সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এই কাজে তার কোনো সাহায্যকারী দরকার হয়নি তিনি আসমানকে সাজিয়েছেন একের পর এক সাতটি স্তরে এই আসমান সমূহকে তিনি সুউচ্ছ করেছেন কোনো খুঁটি ছাড়াই আর এতে তিনি কোনো খুঁত রাখেননি তিনি জমিনকে করেছেন সুবিন্যস্ত তিনি আসমানে রেখে দিয়েছেন অগণিত নক্ষত্র রাজি चाँद और सूर्य सह समस्त विश्वजगत के एक सूनिर्दिष्ट नियमुणाचालना करस्त प्राणी जगत सृष्टि कर तरह बेपारे उदासीन नन सागर अतल गहिणर को मच किंबा पहाड़े सूच्चूड़ाएंधा ईगल प्रत्येक आल्लर कदर अनुजी रिजिक पहुंच जा বাতাসের অনুজীবী হোক আর সাগরের নীল তিমি হোক সৃষ্টি জগতের ব্যবস্থাপনায় আল্লাহ করেন না আর কেউ কেমন আছে ইব্রাহিম সালাম বলেছিলেন সেই সময়ের তাগুদদেরকে যেহুতু তোমরা আল্লাহর সমকক্ষ হওয়ার দাবি করছো যেহেতু তোমরা নিজেদের রব দাবি করছো তাহলে তোমরা এক কাজ করে দেখাও আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উঠিয়ে পশ্চিমে ডুবিয়ে দেন তোমরা শুধুমাত্র একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম থেকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখাও আল্লাহ তালা বলেন অতপর কথা শুনে তাগুতটা হতভম্ব হয়ে গেল দ্বিতীয় টেস্ট হচ্ছে সুরাই এখলাস বিসমিল্লাহ রহমান রাহিমু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ শরিক দাবি করতে হলে তাকেও এক এবং আল্লাহ সকল কিছু থেকে দাবিকারী নিজেকে এই প্রশ্নটি যেন অবশ্যই তিনি কাউকে জন্ম দেন না আর তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই বরং তিনি সুভানহুয়া তা আদা এই সমস্ত কিছুর থেকে অনেক অনেক পবিত্র আজ পর্যন্ত একজন ফেরাউনও এই টেস্টের একটিও পূরণ করে দেখাতে পারেনি আর কোনোদিন পারবেও না কি অদ্ভুত এমনকি প্রাণীজগতের মাথাতেও এমন চিন্তা আসতে পারে না যে সৃষ্টি কখনো সস্যার সমকক্ষ হতে পারে অথচ আফসোস আমাদের জন্য আজ আমরা আমাদের সত্য ইলাহকে ছেড়ে দিয়ে আমাদের মতোই অন্য মাখলুককে ইলাহ হিসাবে মেনে নিয়েছি আমরা তাদের কাছে আমাদের ভালো মন্দের ফায়সালা আশা করি আমাদের নিরাপত্তার ব্যাপারে তাদের উপর ভরসা করি আমাদের রিজিক আমাদের সম্মান সকল কিছুকেই তাদের দিকে সম্পৃক্ত করি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে তাদের হুকুম পালন করি আল্লাহকে পরিত্যাগ করে তাদেরকে আঁকড়ে ধরি এমন জুলুম শুধু একজন চূড়ান্ত জালিমি করতে পারে আর আল্লা তালা বলেছেন ইন্না শিরকা লজুল মুনা আজিম নিশ্চয় শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সত্যি কি অদ্ভুত আমরা মুখে বলি আল্লাহ আমাদের রব অথচ কাজের বেলায় আমরা তার সম্পূর্ণ বিপরীত করি মাসের পর মাস বৃষ্টি না হলে যার কোনো সামর্থ্য নেই সেটাকে ঠেকানোর আল্লাহ জমিনকে অনুর্বর করে দিলে যার কোনো সাধ্য নেই সেটাকে উর্বর করার যে তার নিজের মৃত্যুকে পর্যন্ত ঠেকাতে পারে না মৃত্যুর পরে নিজের পচন রোধ করতে পারে না কিভাবে আমরা আমাদের ভালোমন্দের অভিভাবক হিসাবে মেনে নিতে পারি কোটা আন্দোলনের সময় আমরা দেখেছি কোটা আন্দোলনকারী ছাত্ররা মুজিবের ছবি বুকে ধরে বসে আছে তারা জানতো তাদের উপর আওয়ামী গুন্ডা বাহিনী আক্রমণ করতে পারে তাই তারা মুজিবের ছবিকে সামনে নিয়ে বসেছিল তারা ভেবেছিল এই মুজিবের ছবি তাদেরকে রক্ষা করবে কিন্তু বাস্তবে তাদের হাড হাতুরি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে মানুষ আজ আল্লাহকে ছেড়ে দিয়ে এই ইলাহদেরকে বিশ্বাস করে আর এই ইলাহরাই তাদের রেপ করে হত্যা করে নির্যাতন করে ধন ছিনতাই করে জমি দখল করে রাস্তাঘাটে বেশজুতি করে দেশের সম্পদ চুরি করে ট্যাক্সের মতো জুলুম আরোপ করে কিন্তু তারপরও মানুষ এই তাগুতদেরকেই অভিভাবক মনে করে হয় আল্লাহ ও আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আজ পছন্দ নয় বরং আল্লাহর মাখলুক হয়ে যে জুলুম করে সর্বস্ব নিঃশ্বাস করে দেয় নিজের মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলে যায় সেই বাতিল ইলাককেই আর সেই ইলাসের বিশাল কিছু করে ফেলেছে আর যদি তারা জুলুম করে তবে আমরা নীরবে সহ্য করি যেন এটা সহ্য করাই আমাদের কাজ সাইদ কুতুব রহিমুল্লাহ বলেছিলেন তা উৎসব সময় সংখ্যার দিক থেকে কম আর সাধারণ মানুষ অনেক এই অল্প কিছু তাগুদ কখনোই এই বিশাল জনগোষ্ঠীকে শোষণ করতে পারবে না যদি না তারা নিজে থেকে তাদেরকে এই তাগুতের কাছে বিক্রি করে দেয় আর আমরা তাই করি নিজেদেরকে এই তাগুতদের কাছে বিক্রি করে দেই খুব অল্প দামে আমাদের পুরো জিন্দগি আমরা তাগুদদের কাছে বিক্রি করে দেই আমরা ভীতু হয়ে গেছি এতটাই ভীতু যে মনে হয় যেন আমাদের মেরুদণ্ড বলতে কিছুই নেই আর এটা তখনই হয় যখন মানুষ আল্লাহকে ভয় করা বাদ দিয়ে অন্য কাউকে ভয় পায় এক ইহের দাসত্ব ছেড়ে মানুষ যখন মে ইয়ে নেয় তার বিধানের কাছে নিজেকে সমর্পণ করে তখন এটাই হতে বাধ্য আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ইলাস বানিয়ে নেয় তাদের উদাহরণ হচ্ছে মাকুসার ঘরের মতো মাক্রসা ঘর বানায় আর তার ঘর হচ্ছে এর ভেতরেও আরো গভীর এবং সূক্ষ্মু দি পয়েন্ট উদাহরণ রয়েছে মাকরসা জালের মতো ঘর বানায় যা বাস্তবে অনেক বেশি নাজুক ঘর বানানোর এই কাজটা করে স্ত্রী মাক্রসা এরপরে সে পুরুষ মাক্রসার জন্য অপেক্ষা করতে থাকে তাদের মিলনের পরপরই পুরুষ মাক্রসা চেষ্টা করে কারণের পরে যারা আল্লাহ ব্যথিত অন্য কাউকে ইলাহ বানিয়ে নেয় তাদের উদাহরণ মাক্রসার ঘরের মতো যা হচ্ছে মরণ এই সুন্দর করে পাতা ফাঁদেই পুরুষ মাক্রশাকে জীবন হয় আজ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বানিয়ে নিয়েছে তাদের ইলাহরাই আজ তাদের হাতুরি দিয়ে হাড্ডি ভেঙে দিচ্ছে রেপ করছে আর আল্লাহ তাই বলেছেন হাসিনার বিধানকে আমরা আমাদের উপর অপরিহার্য মনে করি কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের কোনো চেতনাই নেই তাহলে নিশ্চিত থাকেন ওই হাসিনার বিধানই আপনার প্রতি জুলুম করবে আপনার মেয়েকে রেপ করে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে যাবে নিজেকে দোষারোপ করতে পারেন অন্য কাউকে নয় আল্লাহ তালা এই ব্যাপারে আরো ভয়াবহ সতর্কবাণী বলেছেন কেয়ামতের দিন যখন এই দুই দলকে হাজির করা হবে তখন এই দুর্বল দল তাদের তাগতদের কাছে গিয়ে বলবে দুনিয়াতে থাকতে তো प्रश्न करर्मी रैब विजिबी पुलिस आवी गुंडा बहिन आस्लाजाबाद बाचाते और जो ना पड़े तब निजे जीवन दिए जहां नाम क्या क्या प्रश्न की एक बार निजे ता बोल तुम्हरा गुमरा कर आज तुम्हारा करुण अवस्थाई करी तुम्हें निजेपर जुलूम करें से दिन कथा आल्ला से दिन चित्र कत परिष्कार भाव फुटे तुले दूटी कारण निजे बिक्री एक भय दुनिया भी भयार रिजिकर की আমার নিরাপত্তার কি হবে আমার মানসমানের কি হবে আমার ছেলে মেয়ের কি হবে উপার্জনের আমরা হাসিনার মতো মাফলুক যে কিনা মরে গেলে পচে যায় গলে যায় দুর্গন্ধময় হয়ে যায় ঠিক অন্য আর দশটা পশুর মতো তাকেই আমরা আমাদের উপর হর্তাকর্তা হিসেবে মেনে নেই শুধুমাত্র লোভের কারণে হায় অফসোস আর এই দুইটা বিষয় আমাদের উপর প্রাধান্য বিস্তার করে তাও আমাদের দোষেই দিনের ব্যাপারে আমাদের উদাসীনতা এবং অজ্ঞতার কারণে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে আল্লাহর সাথে সম্পৃক্ত হতে আগ্রহ করি না কিন্তু তাগতের উচ্চ পদস্থ কারোর সাথে সম্পর্ক করতে পারলে নিজেকে ধন্য মনে করি হায় আমরা যদি অন্তরে এই বিশ্বাসকে বদ্ধমূল করতে পারতাম যে আল্লাহ অপেক্ষা উচ্চ পদস্থ আর কে আছে সৃষ্টি জগতের মালিক আল্লাহকে আমি খুঁজে পাই না কারণ আমার দিল তো তাগুতের গোলাম হয়ে আছে আমার এবং আপনার দৃষ্টিকে খুলে দেওয়ার জন্য আল্লাহ তার কালামে কত স্পষ্ট এবং সহজবদ্ধ ভাবে কথা বলেছেন যদি আমরা কিংবা যদি একবারও ফিরে আল্লাহ কানু আমি বান্দাদের উপর কোনো প্রকার জুলুম করি না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে বিধানদাতা হিসেবে আল্লাহ অপেক্ষা উত্তম আর কি আছে তারা কি তবে আল্লাহর বিধান ব্যতীত জাহেল যুগের বিধানকে বেশি পছন্দ করে আল্লাহ হচ্ছেন জন্য আল্লাহ যাকে সম্মানিত করেন আর যাকে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সবকিছুর উপর ক্ষমতা বান আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসেবেও আল্লাহ তালাই যথেষ্ট প্রিয় ভাই বোনেরা আমার আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা কোন পথে হাঁটা ধরেছি এই পথ তো জাহান নামের পথ আমি এমন কথা বলিনি যা দুর্বোধ্য আমি এমন কোনো কথা বলিনি যা অযৌক্তিক আমি এমন কোনো কথা বলিনি যা আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট আমি এমন কোনো কথা বলিনি যা আমার মন গড়া আমি তাই বলেছি যা আল্লাহ তালা বলেছেন আপনি যদি এই দুনিয়ার জন্য স্থায়ী হয়ে যেতেন সম্ভবত আমি আপনাকে কিছুই বলতাম না কিন্তু আমি নিশ্চিত জানি আমরা সবাই এই দুনিয়া ছেড়ে দিয়ে আমাদের আসল জিন্দিগিতে হাজির হব এমন এক দুনিয়া যার বাস্তবতাকে ভাষায় প্রকাশ করার কোনো আমার নেই এমন এক দুনিয়া যে কেউ কার উপকারে আসবে না এমন এক দুনিয়া যে দুনিয়ার কোনো শেষ নেই আর কোনোদিন ফিরে আসা হবে না আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না যে দুনিয়াতে আফসোস শুধু আফসোসকেই বাড়াবে সেই দুনিয়ার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই দিনের ব্যাপারে কোন জবরদস্তি বাধ্যবাধকতা নেই নিঃসন্দেহে হেদায়েত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে এখন যারা গুমরাহকারী তাগুদ্দের কীকার করবে এবং উপর বিশ্বাস করবে সে ধারণ করে নিয়েছে এবং সব জানেন যারা তাগুদ্দের দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয় সুসংবাদ তাদের জন্যেই কাজেই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে আল্লাহ আরো ইস করেন আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় إلا يأغون الباشن دا إلا تيروكال شيخانت حقبه وآخر دعوانا عن الحمد لله رب العالمين